বিসিল্ল রোহ الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى وصحبه اجمعين اما بعد فعن ابي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اني ارى لا ترون اطت السماء وحق لها ان ما فيها موضع اربع يصابع الا وملك واضع جبهته ساجدا لله تعالى والله لو تعلمون ما اعلم لضحكتم قليلا ولبكيتم كثيره وما ما تلذذتم بالنساء على الفرس ولا خرجتم الى السعودات تجرون الى الله عز وجل Priyadarshak sutabhai boluna asli amra jara duniyate na hashi mozak ni ei shomoyta অবশ্যই আমরা কিভাবে বর্ণিত তিনি বলেন যে ইন্নি আল্লাহ তরুণ যে আমি যা কিছু দেখি তোমরা কিন্তু তা দেখতে পাওনা হ্যাঁ এবং রসুল বলেছেন আত্মা ওই তো যে আকাশ আপনার আওয়াজ করে বসেছে আকাশের আওয়াজ কেন আওয়াজ করেছে রসুল বলেন তার আওয়াজ করা যে আকাশ কেন আওয়াজ করলো কারণ আকাশের উপর এত বেশি সংখ্যক ফেরেস্তা আপনার এবাদতে মগ্ন থাকে যে তার মধ্যে চার আঙ্গুল সম কোনো জায়গা নেই যেখানে কোনো ফেরস্তা শেষ অবস্থায় নেই তাই যারা সহকাল সম্পর্কে জানেন ফেরেস্তারা তারা কিভাবে এ বাদতে মগ্ন থাকে যে আওয়াজ করতে হয় আপনার আকাশকে যে বহন করতে কষ্ট হচ্ছে এরকম ভাবে তারা এ বাদতে মগ্ন থাকে কিন্তু আমরা জানি না বিদায় আমরা হাঁটি টাট্টা নিয়ে ব্যস্ত আমরা কখনোই এ বাদতে এত মগ্ন হচ্ছি না এই কারণে রসুল সেই দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন ওল্লাহিলাম আলম লুম খালি রসুল বলেন আল্লাহর কুসুম খেয়ে বলছি তোমরা যদি জানতে আমি যা জানি তাইলে খুব কমই তোমরা হাসতে এবং খুব বেশি কান্না করতে এবং আরো একটু বাড়িয়ে বললেন ও মতাই আল আল ফুরস যে যদি আমি যতটুকু জানি সেটা জানলে তোমরা এই ভয়াবহতার কথা তোমরা কখনোই নিজের স্ত্রীর সাথে সহবাস করতে পারতে না এত ভয় তোমাদের এসে যেত এবং বলতেন নিজের স্ত্রীকে পরিত্যাগ করে তোমরা পাহাড়ের উঁচু পাহাড়ে উঠে তোমরা শুরু করতে সেই দিন থেকে বা জন্য হ্যাঁ আর তোমরা জানো না বিদায় তোমরা ব্যস্ত আছো গাফেল হয়ে আছো এই কারণে আমরা বলবো, যখন আমরা জানতে পেরেছি আজ যে সেই দিনের ভয়াবহ অবস্থা কি তাইলে ফেরেস্তাদের মতো আমাদের এ বাদে অগ্রসর হতে হবে কিন্তু ফেরস্তাদের মতো আমরা পারবো না কারণ আমরা হচ্ছে মানুষ সুতরাং তারপর তো আগ্রহ নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা যদি আমরা চালিয়ে যাই আল্লাহ এই চেষ্টাটাই দেখবেন যে আমাদের মানসিকতা কি ছিল যে পরকালে রক্ষা পাওয়ার চেষ্টা আমরা করেছি কিনা না কি করে সেটার সেটাই আল্লাহর কাছে মূল্যায়িত হবে আল্লাহ যেন আমাদেরকে সেই দিনে রেডি হওয়ার তৌফিক দান করুন ওসল্লাহ আলা নবীনা মাহমুদ ওলা আলহি ওজমাইন